আবদুল্লাহ ইবনু উমর রাজিয়াল্লাহ তাল্লু তার নিকট আরও বর্ণনা করেছেন যে নাবী সাল্লাহ আলাহ সাল্লাম পাহাড়ের দুটো প্রবেশপথ সামনে রাখতেন যা তার দীর্ঘ ও পাহাড়ের মাঝখানে কাবার দিকে রয়েছে বর্তমানে সেখানে যে মসজিদ নির্মিত হয়েছে সেটিকে তিনি ইবনু উমর রদিয়াল্লাহ তালাহু টিলার প্রান্তের মসজিদটির বাম পাশে রাখতেন কিন্তু নাবি সাল্লাহ আলহ সাল্লাম এর সালাতের জায়গা ছিল এর নিচের কালো টিলার উপরে এটি প্রথম টিলা হতে প্রায় দশ হাত দূরে অতপর যে পাহাড়টি তোমার ও কাবার মাঝখানে পড়বে তার দু প্রবেশ দারের দিকে মুখ করে তুমি সালাত আদায় করবে